আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু আগে থেকেই ঘোষণা হয়েছে আলোচনার বিষয়বস্তু হল মিজানে বা আমল পরিমাপ যন্ত্রে বান্দার কোন কোন আমলগুলো সবচাইতে বেশি ভারী হবে সবচেয়েতে বেশি ওয়েটফুল হবে কোন আমলগুলোর ওজন সবচাইতে বেশি হবে সেরকম কিছু আমল নবী সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে চিহ্নিত করে দিয়ে গেছেন তো সেগুলো আজকে আমরা আলোচনা করব বা পর্যালোচনা করব হয়তো আমাদের জানা বিষয়গুলো আবার নতুন করে জানব ইশা আল্লাহ প্রিয় ভাই আখেরাতের প্রতি ইমান বা ইমান বিল আখেরাহ এর একটা পার্ট বা অংশ হল মিজানে বিশ্বাস করা আখেরাতের যে সমস্ত পর্বগুলো থাকবে প্রতিটি মানুষকে যে সকল পর্বগুলো মোকাবেলা করতে হবে বা অতিক্রম করে তারপরে তার চূড়ান্ত গন্তব্যে যেতে হবে তার ভেতরে একটি পার্ট হলো মিজান এই মিজান শব্দের একেবারে আক্ষরিক অর্থ হল পাল্লা আজকের যত রকম পরিমাপ করার যন্ত্র আছে দাড়ি পাল্লা থেকে নিয়ে এ এসবগুলোই মিজান এক কথায় বলা হয় আমল পরিমাপের সেই যন্ত্র কেমন হবে সে সম্পর্কে শুধু ছোট্ট একটি ধারণা আমাদেরকে দেওয়া হয়েছে হাদিস থেকে নবী আলাহ সালামের হাদিস থেকে বোঝা যায় যে তার দুটি পা থাকবে দুটি পার্শ থাকবে এক পাশে নেকামল ও পাশে বদামল রাখা হবে এক পাল্লার সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে তিনি বলেছেন যে ইউদ উল মিজান ও ইয়াল কেয়ামাহ কেমত উদ্দিন আল্লাহ মিজান স্থাপন করবেন বা আমল মাপার জন্য আর ফালাউজিনিস যদি আসমান এবং জমিন এই সব কিছুকে এক সঙ্গে উঠাই দেওয়া হয় সেই পাল্লা এত বৃহৎ হবে যে ওই পাল্লায় সেটাকেও মাপতে সক্ষম এত বিশাল হবে এত বড় হবে ফাতাকুল উল তখন ফেরেস্তারা আল্লাহ তালাকে বলবেন ইয়ারব লিমন ইয়িনা এত বিশাল এই পাল্লার আয়োজন এটা কাকে পরিমাপ করবে বা কি পরিমাপ করবে তখন ফায়কুল্লাহআলা তখন আল্লাহ বলবেন লিমান মিন আমার সৃষ্টির ভিতরে যাকে ইচ্ছা তাকে আমি তার কর্ম তাকে আমি পরিমাপ করব এই পাল্লায় বান্দার প্রতিটি আমল মিজানে উঠবে সেটা নেকামল হোক আর বদামল হোক এবং তার একটি কাজও আল্লাহমাতালা ছাড়বেন না যেটা আমরা একটু আগে আয়াত থেকে একেবারে পরিষ্কার ভাবে জানতে পারলাম আরো পরিমাণ যদি দর্রা পরিমাণ যদি ভালো কাজ করে সে ওটা দেখতে পাবে আল্লাহ সুমাত কোন কিছুকে কি করবেন না নষ্ট করবেন না হাজির করবেন ভালো হোক অথবা মন্দ হোক বান্দার আমল যেগুলো আছে এর প্রত্যেকটা আমলেরই একটা ওয়েট থাকবে প্রত্যেকটা আমলেরই একটা ভার থাকবে যেটা তার ওই নেকামলের পাল্লা কে ভারী করবে এখন ভালো কাজের ভিতরে আহ সবচাইতে ওজনই ভালো কাজ কোনগুলো আমরা এখানে যে ভালো কাজগুলো আজকে আপনাদের সামনে পেশ করব নবী আলাইসাল্লাম হাদিসের আলোকে সেগুলো মূলত সবই বলতে গেলে নফল আমল কোন কোন ক্ষেত্রে বলা যেতে পারে ইমান সংক্রান্ত বিষয় আছে এর বাইরে বেশিরভাগই হল নফল আমল মূলত কিন্তু মোটা দাগে মিজানে বান্দার বান্দার বেশি হবে ফরজ ফরজ আমলগুলো। যেগুলো সেগুলো হবে মৌলিক ওইগুলো না থাকলে কোন কোনো আসার থেকে জানা যায় যে নফল আমলের মূল্যই হবে না ওইগুলো থাকতেই হবে তারপরে যে নফল আমল আর ওইগুলোর ওজন হবে সবচাইতে বেশি যেটা বলাই বাহুল্য এগুলো হলো বাদে যে নফল আমল সেগুলোর কথা जैक सर्वप्रथम पल्ला के सब चाहे भारि कर मिजान पल्लार सब चाहे ओजनी वाक्य अः बर्णा भाष्य अनुजाई कलिमय टुकुचले इलाह তার ভিতরে আমরা শুধু একটি হাদিস যদি পেশ করি এখানে আজকে সেটি কি যথেষ্ট হবে আহ সুরানের তিরমিজি মুসদ আহমদে বর্ণিত হয়েছে নবী আলাইলাম বলেছেন যে কেয়ামত দিন আল একটি লোককে ডাকবেন সমস্ত সৃষ্টি জগতের সামনে সকলের সামনে উপস্থিত করে আল্লাহ তার নিরানব্বইটি বদামল নামা পেশ করবেন তার সারা জীবনের কুকর্ম আছে সারা জীবনের অপরাধ আছে এগুলোর আহ যে দপ্তর সেটার নিরানব্বইটি দপ্তর আল্লাহ সুমাত হাজির করবেন হাজির করে তার সামনে উপস্থিত করবেন এক একটি দপ্তর চোখের যতদূর চোখ যায় তত দূর পর্যন্ত বৃহৎ তত বড় হবে তার এক একটি দপ্তর এরকম নিরানব্বইটি দফতর হাজির করবেন ওই লোকের এত বেশি অপরাধ তার জীবনে ছিল সুমায়া কুল এরপরে আল্লাহ বলবেন যে আতঙ্কের মিনহায় সে তুমি কি এই যে দপ্তরগুলোতে যা লেখা আছে তুমি এসব করেছ বলে আমার ফেরেস তারা সংরক্ষণ করেছেন फेरस्तर लेरक्षित हिसाब तुम सन्देह आनाटी तुम किस्वीकार तुम बक्त्यार आदालते जबानबंदी तक सामने फेरस्तारा किए लेकिन अस्वीकार करा सब ही तक अल्लाह सुहात आल्लाकेल का তাহলে তুমি এত অপরাধ করলে এত অন্যায় করলে তোমার কি কোনো ওজোর আছে তোমার কি কোন ওজোর আছে তোমার কি কোন আপত্তি আছে কিনা তোমার আছে কিনা যে তুমি এতগুলো কেন করছো কি তুমি বিভাগে প্রয়োগ করছো তোমার কি কেউ বাধ্য করছে তোমার কিছু বলার আছে কিনা বক্তব্য আছে কিনা তখন সে বলবে ফায়রব না আল্লাহ আমার কোন বক্তব্য নাই কেউ আমাকে বাধ্য করেনি আমি নিজেই করেছি এবং আমার কোনো ওজোর আপত্তি কিছু পেশ করার মতো আজকে আপনার সামনে আমার নেই তোমার একটি ভালো কাজ আমার কাছে আছে নিশ্চয়ই আজ তোমার প্রতি কোনো অবিচার করা হবে না যেটুকু ভালো কাজ করেছো তার বদলা তুমি পাবে ফতা ফতাহরু বেতাক তখন একটি কাগজ বের হবে এটা কাগজের টুকরা বের হবে ফিহা যেখানে থাকবে লেখা লেখা থাকবে যে তোমার ভিতরে এই বিশ্বাস ছিল ফায়া তখন আল্লাহ সালাক তোমার আমল মাপা হবে আসো হাজির হো সামনে আসো কাছে আসো নিরানব্বইটি দপ্তর এক পাশে থাকবে আর এই পাশে থাকবে কি লাভ হবে এই পরিমাপ টুমাপ করে আর এই বিশাল আমার অপরাধের যে পাহাড় সেটার বিপরীতে এই একটি কাগজের আর কি আর হবে আল্লাহ নিরাশ হয়ে যাবে লোকটি ফকল ইন্নাকালা তুজলাম তখন আল্লাহ বলবেন যাই হয় তোমার প্রতি অবিচার অন্তত করা হবে না অতএব তুমি প্রত্যক্ষ করো দেখো তোমার বিচারের তখন এক পাশে পাল্লার ওই সব অপরাধের আমল নামা রাখা হবে আর অপর পাশে সেই কাগজ সেই কাগজের টুকরা যেখানে কালিমাতুর শাহাদা লেখা থাকবে সেটা রাখা হবে তখন তার ওই কালীমাতুর শাহাদাতের পাল্লাটা ভারী হয়ে যাবে ভাই এই হাদিস থেকে জানা যায় পরিষ্কারভাবে ভাবে বোঝা যায় বান্দার সবচাইতে ওজন হলো এখন কথা হলো তাহলে তো এই হাদিস থেকে আমরা একটা বার্তা পেয়ে যাচ্ছি যে যত অপরাধী করা হোক পাহাড় সমপরিমাণ হয়ে যাবে কোনো সমস্যা নাই শুধুমাত্র লাহা ইল্লাহ জিকির সকাল সন্ধ্যা চালাইতে হবে বলতে হবে বেশি বেশি করে বাস ওই বেটার মাত্র একটা কাগজের টুকরে ছিল আমরা কাগজ ভরে ফেলব বলতে বলতে কি বলেন তাহলে তো হয় রক্ষা হয়ে যাবে নাকি না ভাই হিসাব এত সহজ নয় এখানে সেই লোকটির বিস্তারিত কোন বিবরণ নবী আলসালাম পেশ করেননি হাদিস শুধু এটুকু বলা আছে এখানে কি লোকটার ওই আর্শাদ আব্দু হাসু এটা সে মুখে বলছে আর তাতে মুক্তি পেয়ে গেছে ব্যাপারটি সেরকম নাকি এর ইমানটুকু তার কাছে অনেক হাই লেভেলের ছিল সেজন্য সে রক্ষা পেয়ে গেছে নাকি আল্লাহ রহম করে তার এটার ওজন আরো বাড়িয়ে দিয়ে তাকে রক্ষা করেছেন এর বিস্তারিত কোন বিবরণ আমাদেরকে হাজিস বিধায় শুধুমাত্র লা বলবো আর যত কুকর্ম আসে সব করব এর কোন সুযোগ নাই তবর ব্যাপারটাও এরকম আমরা যখন অনেকে তবর ফজিলত শুনি তুলে শুনি তখন আমরা অনেকে মনে করি যে তাহলে তো মোটামুটি ডাইনবাম যে আকাম কুকাম করার আছে সেগুলো তো চালানো যেতে পারে কারণ আল্লাহ তো ক্ষমাশীল এবং অনেকে বলেও আমাদের সমাজে আল্লাহ মাফ করুন অপরাধ করে আবার নির্লজ্জের মতো দুঃসাহসিকতা দেখায় বলে যে আল্লাহ ক্ষমাসীন এরা আল্লাহর ক্ষমাশীলতার গুণের কথা শুনছে भर जिन्हे सज्ञान अपराध कर प्रिय भाई विषय ओ व्यक्तिर मत जो व्यक्तर का चकू आ হাত কাটা গেলে পাও কাটা গেলে সেটা সঙ্গে সঙ্গে ভালো হওয়ার মতো হওয়ার মতো মলমও আছে এই মলম আছে দেখে বুদ্ধিমান মানুষ চাকু দিয়ে নিজের শরীর কাটবে না মলমটা হলো কেটে গেলে অজান্তে অসতর্কতায় যদি কেটে যায় সেখানে মলম ব্যবহার করে এটা হলো জ্ঞানীদের কাজ সুস্থ মানুষের কাজ আর অসুস্থ এবং অজ্ঞানী লোকদের কাজ মূর্খদের কাজ বোকা মানুষের নির্বোধ মানুষের কাজ হলো যে তিনি কি করবেন মলম যেহেতু তব আছে সেজন্য আমি কুকাম করে নিব ল আমার ভারী করে দিবি ব্যাপারটা এত সহজ নয় আখেরাতে নাজাতের জন্য কোন একটি আমলের প্রতি ভর করা ভরসা করে বসে থাকা এর চাইতে বা দু চারটি আমলের প্রতি ভরসা করে বসে থাকা এর চাইতে নির্বোধিতা এর চাইতে বোকামে আর কিছুই নয় তার মানে এই লোকটা আল্লাহ যে এবং সেফাতের প্রতি যে এল অর্জন করা জরুরি ছিল তার ইমানের জন্য তহাইদুল আসমা ও সেফাত এর পয়েন্টে এসে এই লোকটি এত দুর্বল যে আল্লাহ সোমাদ তাল প্রতিটি নামের যে বিস্তারিত বিশ্লেষণ আছে সেগুলো সম্পর্কে তার ধারণা নাই অথবা সে বিষয়ে যে মকবুল হবে সেই গ্যারান্টি আমাদেরকে কে দিল যদি আল্লাহ একটাও কবল না করে তখন রক্ষাটা কি একজন ব্যাকুল একজন সর্বহারা মানুষ सर्वशांत हारे तरह बाचार जन्म मुक्तर जन्त सम्भव्य उपाय होते उपाय के धरार चेष्टा कर ठीक ना बेटी ठी? इमान बिल आहरा इमान बिल नार इमान बिल जात योदी मध्य पूर्ण मात्रा थे यार मिटार उचु मापेट थे ऐसे मानूष ही करबना অর্থাৎ আমল পেলাম তাহলে তো মুক্তি সহজ হয়ে গেল ব্যাপারটিকে এত ছোট এত হালকা মনে করব না বরং চাতক পাখির মতো চেয়ে থাকব আমাকে মুক্তির জন্য পথ দেখায় কোন আমলটি আমার নাজাতকে ত্বরান্বিত করে যেটি পাবো যে হাদিস থেকে পাবো যে আয়াত থেকে পাবো যে জায়গা থেকে পাবো হুমড়ি খেয়ে সেটাকে আঁকড়ে ধরবো এটা হলো একজন এরকম ইমানদারের কাজ যে ইমানদার আখরাতের প্রতিটি বিষয়ের প্রতি তারা অনেক হাই লেভেলের আল্লাহ আমাদেরকে সময় অল্প এ বিষয়ে বহু হাদিস আছে যে হাদিসগুলোকে গুলোকে করলে যার সামারি যার সার সংক্ষেপ আমাদের সামনে চলে আসে যে এই হাদিস এই ইলাহা ইহ এই বাক্যটি মিজান পাল্লাকে। ভারী মুখে বললেই ভারী হয়ে যাবে এই বাক্যের বিশ্বাস নিজের ভিতরে সম্পূর্ণ বিশুদ্ধ ভাবে নিজের ভিতরে ধারণ করতে হবে এটাকে ধারণ করার পরে যত মুখে বলবো তত বেশি সেটা ওয়েটফুল হবে ইনশাআল্লাহ অর্থাৎ তহিদকে যত মজবুত করতে পারবো তৌহিদের যত প্রকার আছে সেটা তোহিদুল রুবইয় হোক তহিদুল আসমাত হোক তহাবি তহিদুলা হোক সমস্ত প্রকার তহিদ কে পরিপূর্ণ মাত্রায় মজবুত করে সুদৃঢ় করে আমি মুখে যত বলতে থাকব তত ফায়দা হতে থাকবে এখন যদি একজন করে একজন শিরকে আকবারে লিপ্ত থাকে আবার এদিকে মুখে তিনি লাইহ দিকে এক হাজার বারো পড়ে তাহলে কি বলেন মাছা নাই তার বুধবার ইমানই নাই আবার আমল পরিমাপ করে জান্নাদের যাওয়ার প্রশ্ন তো বহু পরে প্রিয় বন্ধু সেজন্য তাওদকে মজবুত করার পরে যত বেশি লা লাহ ইহ এই এই জিকির যত বেশি বান্দা করতে থাকবে তত বেশি ঈশা তার মিজানের পাল্লা কি করবে এমনটি ভারী করবে নাম্বার দুই তসবিহ তাহমিদ তাহলিল তাকবীর চারটি জিনিস চারটি জিকির সঙ্গে। তসবিহ তাহমিদ তাহলিল তাকবীর चारिसे भारी करादी बो बुखारेमामी बुखार ऐतिहासिक कलजयी हादीस शकरण ग्रंथ के शेष कर दिए भादीस नबी आलम कलिमातान हफिफातान आल्लीसान দুটি বাক্য যেটা মুখে অত্যন্ত সহজে উচ্চারণযোগ্য একেবারে খুব সহজে অল্প রহমান রহমানের কাছে অনেক ভারী এইটা হলো আমাদের পয়েন্ট মিজানের পাল্লায় এই দুটি বাক্য ভারী হবে আলাদাম বলেছেন সৈবুখার হাদিসে আর আর বাক্যগুলো কি সোভান আল্লাহ এখানে আমরা তাসবি পেলাম এবং তার ভিতরে এই তাসবির এবং তাহমিদ এখানে পেয়ে গেলাম সুবহান এবং আলহামদুলিল্লাহ আহ আলহামদুলিল্লাহ প্রসঙ্গে পৃথক একটা স্বতন্ত্র হাদিস আছে যেটা আমরা অনেকে জেনে থাকবো যেটা সোহিম মুসিমা আসছেন বি আলসালাম বলেছেন আবু মালিক আল্লাশি রা বর্ণনা করেছেন বাক্যটি পরিবে তাহলে তসবির তাহমিদ তকবীর ভেতরে তাহলিল এক নম্বরে আছে গেলেই আমরা তাহলিলের কথা আর বাকি তিনটার ভেতরে তাহমিদ এটার গুরুত্ব অপরিসীম এটা মিজানের পাল্লাকে ভরে দিবে তাহমিদের আমল কত সহজ আমল কোন বসে করার দরকার নাই নির্দিষ্ট সংখ্যায় যখন করার কথা আছে তখন বলবো বাকি যেখানে নির্দিষ্ট সংখ্যা নেই সেখানে আমি উন্মুক্ত ভাবে স্বাধীনভাবে বলতে পারছি প্রতিটি কাজে যদি আমি প্রতিটি পাও ফেলতে যদি আমি আলহামদুলিল্লাহ বলি প্রতিটি লোকমায় আমি আলহামদুলিল্লাহ বলি প্রতিটি ভালো কাজে আলহামদুলিল্লাহ বলি মাঝেমদি আলহামদুলিল্লাহ বলতে থাকি তাহলে খুব সহজেই আমার নাজাতের রাস্তা ত্বরান্বিত আমি করতে পারি ইনশাল্লাহ অভ্যাসটা চেষ্টা করলেই কিন্তু তৈরি করা যায় আমরা ওয়াও বলি অনেক কিছু বলি এই ওয়া ফাও এসব না বলে যদি কালচার ঘরে নিজের বাসায় তৈরি করা যায় এটাকে যদি প্রতিষ্ঠিত করা যায় যে ফুটবে। ফুটবে বাচ্চাদের স্ত্রীর আলহামদুলিল্লাহ মা বাবা ভাই বোন অধীনস্থ নিজের সবাই মুখে শুধু খৈ ফুটবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুতে আলহামদুলিল্লাহ জামা পড়ে ফেলছো বাবা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছো আলহামদুলিল্লাহ এরকম যদি আলহামদুলিল্লাহ একটা রব তুলে দেওয়া যায় এটা পরিবেশ নিজেদের বলয়ের মধ্যে আমরা গড়ে তুলতে পারি তাহলে ইনশাআল্লা আল্লাহ থেকে আমরা অনেক জোরালো আশা করতে পারি আমাদের যাই হোক আর বাকিও এসেছে এ সম্পর্কে জোয়ারিয়া রেদাল একটা হাদিস আছে যেটি সৈমসইসী হাদিসটি আমরা অনেকেই কম জানি নাম একবার উমুল মমিনিয়া রেদালাকে বাসায় রেখে বের হয়েছেন ফজরের সালাতে ফজর পড়ছেন ফিরে আসছেন আসার পরে নবী আল ইসলাইতাল তাকে দেখলেন ওই জায়গায় বসে আছেন কিন্তু বের হয়ে আসলেন দীর্ঘ সময় গেছে তিনি এসে বললেন তুমি সেই বসায় এখনো আছো হ্যাঁ সেই বসায় এখনো আছি তো বসে বসে তিনি জিকির করছিলেন আমল করছিলেন নবী আলাাম তাকে বললি ছিলেন উম্ম মুনি জুয়ারিয়াকে দেখো তুমি এতক্ষণে যত আমল করলে যত জিকির করলে যত দোয়া করলে আমি চারটি মাত্র বাক্য তিনবার আমি পাঠ করে যে পরিমান সবের ভার আমি তৈরি করেছি কাছে জমা রেখেছি সঞ্চয় করেছি তোমার ওটা ভারী সুবাহ আল্লাহ আদাদা খালকিহ ওদসি ওয়িনটি বাক্য সুবহান আদাদা খালকে অর্থাৎ আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি তার যত সৃষ্টি জগতের যত সদস্য আছে আঠারো হাজার মাহুক আপনা যত আছে তত এবং যত পরিমাণ হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান অত পরিমাণে আল্লাহর আমি পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি ওয়াজিনাতা আর সিহ তিন নম্বর হলো আল্লাহর আরসের ওজন পরিমাণে আল্লাহ প্রশংসা এবং বর্ণনা করছি চার নম্বর অমিদা দা কালিমা আল্লাহর যত কালিমাত আছে তার যত কালী আছে সেটার হবে পরিমানে সমপরিমাণে আমি আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি এই আমলটি আজ থেকে আমরা যাদের যাদের অভ্যাস আছে হামদুল্লাহ ভালো আর যাদের অভ্যাস নেতারা করেনি সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় তিনবার করে সুবাহি আদ দা হলকি পরে দফসি তিন নম্বর আমল হল পাঁচক সালাতের পরে যে সমস্ত জিকিরগুলো আছে দোয়াগুলো আছে সেগুলোকে নিয়মিত করা এবং করার চেষ্টা করা আমরা তো হুট করে সালামটা ফিরে যেতে পারলেই দূর দিয়ে কখন যাব বাঁচাবো সেই চেষ্টা করি যান বাঁচানোর চেষ্টা করি অথচ এই পাঁচক্য ফর সালাদিগির গুরুত্ব একটি বর্ণনা আবুদাউদ মুসাদ আহমদ তিরমিজি নাসাই এবনে মাজা ইত্যাদিতে বর্ণিত হয়েছে আব্দুল ইব আমর রদিউল্লাহ বর্ণনা করছেন তিনি বলেছেন যে দুটি অভ্যাস আছে বান্দার এটা যদি কোনো মুসলিম বান্দা সংরক্ষণ করে এটাকে নিয়মিত করে এটাকে ধরে রাখে কন্টিনিউ করে এটাকে না ছাড়ে তাহলে সে জান্নাতে প্রবেশ করবেই তার জন্য জান্নাতে প্রবেশ করা সহজ হবে জানাতে প্রবেশ করবেই এবং সে দুটি আমলের দুটি আমল অত্যন্ত সহজ অত্যন্ত সহজ আহ অথচ অথচ নবিলাম বলছেন যে খুব কম মানুষই সে কাজটা সে আমলগুলো করে কি সেটা প্রত্যেক সালাতের পরে দশ বার করে সে তসবি পাঠ করবে সোহান করে আর দশ বার করে তাকবীর পাঠ করবে অর্থাৎ আল্লাহবর বললে বলবে তাহলে ৩০ বার যদি প্রত্যেক হয় তাহলে পাঁচ ওকে হবে দেশ বলছেন ফাজাকমসুনাসান মুখে সে দেশ বার বললো দিনে যাই হোক অংশ আছে আপনার শোয়ার সময় তেত্রিশবার সোহান্লা তেত্রিশ বার আহামদুল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার সেটার কথাও আছে সেটাও যদি কেউ পড়ে তাহলে সেটাও সমহারে মিজানের পাল্লায় সে অতিরিক্ত আল্লাহ সোহানাল কাছে পাবে पाचक्य सलात प्रत्येकता फरज सलाागुल्ला छोट अवस्था मारा जा बाबा जो सबर करतेबा माँ सबर करतेलटी स्पेशल जेको सबरे वेटफुली मिजाना पाल्ला के अनेक भारे दीबी আল্লাহ তাহলে আমাদের কাউকে বিপদ না দেখ যদি এসে যায় তাহলে আল্লাহ দেখাবি তার ছোট বাচ্চাকে অনেক ভালোবাসতেন কিছু কিছু বাবা আছেন যারা ভালোবাসা লুকাতে পারেন না প্রকাশ হয়ে যায় অনেক বেশি ভালোবাসেন সন্তানকে তিনি যার ছোট শিশুকের বেড়েছে নিয়ে আসতেন তো মসজিদে আসলে মুহূর্তের জন্য ক্ষণিকের জন্য বাবা এবং ওই ছেলে শিশু পৃথক হতেন না সারাক্ষণ গা ঘেসে ঘেসে থাকতেন এবং একে অন্যকে অনেক ভালোবাসতেন তো একবার জিজ্ঞাসা করা হয়েছে তাদেরকে যে তোমরা এই অবস্থা হয় মসজিদে নবীতে আসলে তাহলে কি হাল মানে তোমাদের ভালোবাসার মাত্রা এই যে মিল এটা সেখানে কত হবে। একদিন হঠাৎ লোকটি আসলো বাচ্চারা তার সাথে নাই নবী কিরিমসাল্লা তখন জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার ছেলে কই মুখটাও খুব মলিন তখন বললেন্লা সে তোমার আগেছে তো খুব মনে কষ্ট অনেক আঘাত ছোট শিশু আবার যদি খুব আদরের হয় তাহলে তার মৃত্যু তার বিয়োগ অনেক কষ্টের কারণ খুব মনে কষ্ট খুব দুঃখ তার মনে দুঃখ প্রকাশ করার পরে নবিক রিমসালাম বলছেন আচ্ছা আহ তোমার ছেলেটা বেঁচে থাকলে তোমার জন্য ভালো লাগতো তোমার ভালো লাগতো আর যদি এই ছেলেটা মারা গেল কি মনে কর তুমি যদি মারা যাও এবং তুমি জান্নাতের সামনে যাওয়ার পরে যেই দোয়ার দিয়া যাও সেই দোয়ার দিয়েই তোমার ছেলে তোমার জন্য দরজা খুলে দেয় কোনটা ভালো তো সঙ্গে সঙ্গে সিয়া অবশ্যই দ্বিতীয়টা ভালো সঙ্গে তার মন ভালো হবে সিয়াল যদি এই হয় তা আমার কোন দুঃখ নেই কারণ এই দুনিয়ার মিলন এবং এই দুনিয়ার বিয়োগ এটা তো না মিলন না এটা তো একেবারেই সাময়িক আমাদের আসল আসল আমাদের মিলন হবে জান্নাতে যার পরে আর ছুটা হওয়ার কোনো সুযোগ থাকবে না আর আসল বিচ্ছেদ আর বিয়োগ তো মৃত্যু না এটা তো সাময়িক বিয়োগ মৃত্যু দেখা তো হবেই আসল বিয়ক্ত হবে সেদিন যেদিন দুজন দুই পথের যাত্রী হয়ে যাবে চিরকারের জন্য সেদিন যে হয়ে যাবে একজন যদি আর একজন হয় তাহলে সে বিচ্ছেদ হবে আসল আমি যদি আমার শিশুকে জাননাতে পাই এবং সে আমাকে ওয়েলকাম করার জন্য জানাতে দুয়ারগুলি অপেক্ষা করে ইয়াসল আল্লাহ তাহলে এই কষ্ট সরানোর জন্য একেবারেই সহজ হয়ে গেল প্রিয় বন্ধু তো এই আমলটি অনেক বেশি ওয়েটফুল আল্লাহ যদি তার কোনো বান্দাকে মুসিবত দেন আমাদের কোনো ভাইকে মুসিবত দেন কোনো বোনকেই মুসিবত দেন আল্লাহ তালা তাদেরকে সবরের শক্তিও দান করুক প্রিয় ভাই এ বিষয়ে আহমদ একটি উল্লেখ করেছেন বলেছেন ওয়াহ ওয়াহ আমরা বলি না এ জাতীয় যে পাঁচটি আমল আছে যেগুলো মিজানের সবচেয়ে ভারী হবে তার ভিতরে ওজিল্লা যদি সে কষ্ট কে হজম করে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে আজর পাওয়ার আশা তাহলে সে এই বিনিময় পাবে আজকাল অবশ্য মানুষ অনেক আলহামদুল্লাহ সচেতন হয়ে গেছে মারা গেলে হাউতাস করে যেটা নিশ্চিত সেই পর্যায়ে মানুষ খুব কমই যায় কিন্তু এখনো গ্রামাঞ্চলে এগুলো আমাদের ভিতরে এখনো আছে আল্লাহরের তোফিক দান করে নাম্বার পাঁচ উত্তম আলাক এই আমরা যে আমল কথা বলা ওই ভিতরে কঠিন হলো আমলটি উত্তম আখ্লা মাকার্মে উত্তম চরিত্র এটা মিজানের পাল্লাকে ভারী করবে কোরআন সন্ন্যার অনুসরণের কথা বলেন মার্শাল অনেক ভালো দিক আছে ওয়েলকাম সাধুবাদ তার ভালো দিকগুলোর জন্য কিন্তু আখলাকের বেলা দেখা যায় এত নিচু এত নিকৃষ্ট আখলাক সেটা কেউ হয়তো তার পরিবারের সঙ্গে কেউ তার নিজের স্ত্রীর সঙ্গে ভাই বোনের সঙ্গে মা বাপের সঙ্গে অধীনস্থদের সঙ্গে পরিচিত অপরিচিত সুন্দর না করতে পারলে জান্নাতে যাওয়ার চেষ্টা অমূলক একেবারেই দূরবর্তী চিন্তা প্রিয় ভাই খাই রকম খেয়া রকম খাই এই ইয়ে শিরোনামে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলোর উপরে একটা গবেষণা করে আমরা দেখছি যে দশ বারোটি হাদিস মৌলিক বের হয়ে আসে আর কিছু হাদিস আছে। এগুলো কে তোমাদের ভিতর শ্রেষ্ঠ কে তোমাদের ভিতরে সবচেয়ে আল্লাহর প্রিয় কে এই যে এই প্রশ্নের উত্তর নবী আলাহাম যেই ব্যক্তিকে বসিয়েছেন যে আমলটিকে বসিয়েছেন সেগুলোকে গবেষণা করে দেখা গেছে তার এক দুটি হলো ব্যবহারিক আর সরাসরি নেয়ারোটার ভিতরে সাত থেকে আটটি হল বান্দার আচরণ কেন্দ্রিক আখলাক কেন্দ্রিক অর্থাৎ আমার উত্তম আখলা সাথে সম্পর্ক আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় পাত্র হওয়ার খাই রকম আহসানি হাদিস তোমাদের এদের সবচেয়ে ভালো মানুষ যে লেনদেন পরিশোধ করা দেনা পরিশোধের ব্যাপারে ভালো মানুষের পরিচয় দেয় সমত পরিচয় কথা রক্ষা করে তোমাদের ভিতরে তার বন্ধুদের কাছে ভালো তার মানে আচরণ ভালো হলে তো সবার কাছে ভালো থাকা যায় তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম লোক যে ব্যক্তির মন্দ থেকে তার ক্ষতি থেকে মানুষ নিরাপদ থাকে তাকে মানুষ নিরাপদ মনে করে যে এর দ্বারা আমার ক্ষতি হবে না তাকে দেখলে মানুষ প্রশান্তি পায় তার থেকে কোন অনিষ্ট হবে না অর্থাৎ এই সব হাদিস গুলাকে আপনি আল্লাহর কাছে আসে তার কথায় কাজে কষ্ট মানুষের কম হয় উপকার বেশি হয় প্রিয় ভাই এই আহলাক এর দুর্ভিক্ষ চলছে আজ দুর্ভিক্ষ চলছে বহু নেকামলকারী আসি ওল্লাহি এটাকে আমরা নেকামলি মনে করি না আমাদের আচরণ এত ঘেউ ঘোংরা এত নিকৃষ্ট লোকজন আমাদের নেকামল থেকে অনেক অনেক দূরে ইল্লাম রহেমারি হাতে কোন কিছু লোক ব্যতিক্রম আছেন আল মুসলিম মুখ এবং হাত দিয়ে নিরাপদে থাকবে কোথায় সেই মুসলমান বন্ধু আসল আখলা গুলোকে একেবারে ফুলের মতো করে ফেলি একদম ফুলের মতো করে ফেলি সবাইকে ক্ষমা করতে শিখি আমি সবচেয়েতে পাহাড়ের মতো উদার মন আল্লাহ আল্লাহর কাছ থেকে চেয়ে নেই এবং উদার মনের মানুষগুলোর সাথে চলি আল্লাহ ভালো হইতে পারবো আমরা অনেকেই উত্তম চরিত্রকে ভালোবাসি অনেকে না সবাই আমরা উত্তম চরিত্রকে ভালোবাসি যে লোকটার ব্যবহার ভালো তাকে আমরা সবাই কি করি ভালোবাসি কিন্তু আমি নিজে উত্তম চরিত্র অর্জন করতে পারি না ঠিক না বেঠিক আবু দারদার থেকে বর্ণিত না। আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো আমল কথা বলছি সেগুলার একটিতেও নবীলা এই ভাষা ব্যবহার করেননি খেয়াল করে দেখবেন সেখানে বলা হয়েছে এটা ভারী হবে ভারী হবে ভারী হবে লাহ বাদে বাকি কি হবে नबीसमार भाषा देखें मामी आचरण सुंदर चरित्रा प्रिय बंधुमी आखलाक कैमन छो अनसरद्ला दस बच्चर खेदमत कर खदम तुर रसूल्लाम आशार दस बच्चर खेदमत कर এ দশ বছরে একবারও আমাকে বলেন না এই কাজটি কেন করলে এর মানে সাথে কত উত্তম আচরণ করতেন আল্লাহ আকবর এত দুরাচারী যে আমাদের আশপাশে যারা থাকে যারা অধীনস্থ কাজ করে এরা জানে আমার চরিত্রের আসল দশা অনেক আমরা একটা যুক্তি দিই শয়তান আমাদেরকে একটা যুক্তি দেয় লজিক দেয় সেটা হলো যে এত ভালো মানুষ হইলে মানুষ চালানো যায় না এরা বেশি ভালো হইল সব মাথায় উঠা বসে কথা একেবারে অমূলক না অনেক সত্য তো যারা এই শয়তানের লজিকটা গ্রহণ করে নিজের চরিত্রটাকে নষ্ট করেন তাদের জন্য বাদশাহার্ন রসিদের একটা গল্প আছে শিক্ষণীয় তিনি একবার তার দরবারে তার রাজদরবারে দরবারে একটা চাকরকে একটা খাদ গোলামকে ডাকতেছিলেন কয়েকবার ডাকার পরেও गोलमे शुनेशन भान कर लो बादशाह बंधु पशे बसा छे बोलें दुस्त युमार बादशाहीना गोलम ये तुमने की बदशाही कर भाई कथा तो, तो बादशाह बोलते जो दुस्तार आचरण खराब करी तक ये सब सुचर मत सोजा हो जाए আর আমি যখন একটু ভালো হয়ে যায় সবগুলো মাথায় উঠা বসে তো আমি হিসাব করলাম যে ওদেরকে ভালো করতে হলে আমি খারাপ হওয়া লাগে আর আমি ভালো হলে ওরা খারাপ হয়ে যায় তাহলে আমার কাছে গুরুত্বপূর্ণ কোনটা আমার নিজের চরিত্রটা ভালো থাকা নাকি তারা ভালো করা কোনটা গুরুত্বপূর্ণ আমার নিজের কুম তারপরে আলি কুম আমি খারাপ হয়ে তারা ভালো করলাম তো সে তো ভালো থাকলেন তো আমি তো খারাপ হয়ে গেলাম লাভ তো হল না লস হয়ে গেল উত্তর পাইছেন তাহলে বাচ্চা হানুরসদের এই গল্পের ভিতরে উত্তর আছে কি নাই যারা দুর্ব্যবহার করে যে না অধীনস্থদেরকে ছাড় দিলেরা মাথা উঠা যায় না এদেরকে ধরতে হয় একটু কোল ডাউন সুন্দর আচরণ দিয়ে মানুষকে সংশোধন করা যায় আমি বলছি না যে আপনি কাউকে রাগ করেন না রাগ করেন নিকৃষ্ট পর্যায়ে চলে যে গালমন্দ মুখারা অনেক ভালো ভালো মানুষও আমরা তলে তলে এই কামগুলা করি মানুষের সামনে না ওইটা ওই আমার বইয়ে জানে বনে জানে চাকর বাকর আসবাসের লোকজন জানে আরে কত বড় শেখে আমি জানি ঠিক না তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম হলো সেই রকম লেখা লিখি যে তার পরিবারের লোকের কাছে ভালো সে আসল হলো আজকে যা বৌরে করবেন পরিবার লোকদের জিজ্ঞাসা করবেন যে আসলে আমি জানি তাহলে বুঝলেন আপনি আর ভালো হতে পারলেন তাহলে এই হাদিস গুলাকে আমরা সামনে রাখলে দেখি প্রিয় বন্ধু ভালো হওয়াটা ওদিক তাজবি ওদিক তাহলিল বিশেষ নফল নামাজ বিশেষ দানসৎকা এগুলোর সাথে যতটা সম্পর্কযুক্ত তার কোন কোন দিক থেকে সব দিক থেকে কোন দিক থেকে অনেক বেশি সম্পর্ক যুক্ত এটা আমার কি আমি হালকা করব চরিত্র চেঞ্জ করবো তো ইশা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় বন্ধু চরিত্রকে সুন্দর করার জন্য দুটি পয়েন্টের কথা বলেছিলাম নাম্বার এক যাদের ঘেউ ঘেউ করার অভ্যাস আছে এর চাল মার্গা মানুষের সাথে কম চলবে ভালো উত্তম ব্যবহারের যে মানুষগুলো আছে তাদের সাথে চলবে আসবে আর এই ব্যতিক্রম তিরমিজিতে এবং মুস্তাদে আহমদে বর্ণিত হয়েছে তার ভাষাটা একটু ব্যতিক্রম কিন্তু মূল বিষয়টি হলো এই আল্লাহ আহলাক আল্লাহ আমাকে সবচেয়ে সুন্দর আখ্লা পদ দেখায় দেন আল্লাহ সবচেয়ে সুন্দর আখলা কদ দেখায় দেন কারণ আপনি ছাড়া কেউ সুন্দর আখলা সুন্দর আচরণের পদ দেখাতে পারবে না। এখানে পদ দেখানো বলতে একেবারে সুন্দর আচরণকারী বানিয়ে দেওয়া হেদায়তের দুটি অর্থ একটা হলো এরা আচর্তরিক আর একটা ইসা ভিন্ন আলোচনা এখানে সম্ভবত ইসা ইল আল অর্থাৎ আমাকে ভালো চরিত্র বানাই দেন আল্লাহ উত্তম আচরণ আল্লাহর তফিক ছাড়া হয় না অনেকেই চেষ্টা করেন কিন্তু পারেন না মাথাটা যখন গরম হয়ে যায় তখন আর সবাই লোমেন হয়ে যায় পরে করে ঠিক না ঠিক चेहद शेष हवा पर एक लाशने पेचने कबरस्थान पर जावा दापन शेष हवा पपेक्षा এই আমলটা কিন্তু এখন বিলুপ্তির পথে আমাদের দেশে অনেক কমই দেখা যায় আমরা অনেকে হাজির হই মাস্লা কিন্তু জানাজার পরে পেছনে যাওয়া কবরস্থান পর্যন্ত সেটা একান্ত লোকজন ছাড়া দায় না থাকলে আমরা যেতে চাই না অপরিচিত লোকের জানাজার পিছনে আপনি কবরস্থান পর্যন্ত গেছেন এরকম ঘটনা জীবনে কয়বার হুশি খুব কম লোকই পাওয়া যাবে কিন্তু সৌদি আরবে আলহামদুল্লাহ এই আমলটা প্রচুর পরিমাণে আমরা দেখি পাওয়া যায় যে যে কোনো লোকের ইয়ের পিছনে হাতে সময় থাকলে কবরস্থান পর্যন্ত যে দাফন পর্যন্ত অপেক্ষা করি কিসের জন্য এই সোহাবের জন্য আলীহা যে ব্যক্তি কোনো গামিনা সালাতের পরে শেষ হল ফালাহু কিরাত সে ব্যক্তি দুই কিরাত পাবে ওয়ামান তাবে আলিহা ফালাহু কিরাত আর যে ব্যক্তি জানা যার পিছিয়ে যারা মদিনায় গেছেন পাহাড় দেখছেন কি বিশাল মনে হয় যে পুরো ঘেরা এই নবী সাল্লাম বলছেন যদি কেউ এই কিরাতের সিরাত উহুদ পাহাড় যদি তার মিজানের পাল্লা উঠিয়ে দেওয়া হয় যত ওজন হবে যত ওয়েট হবে তার চেয়ে বেশি তার মিজান ওয়েট করে আমলে লাশের পিছনে পিছনে গেলে দুই কিরাত আর না গেলে এক কিরাত তাহলে পিছনে পিছনে যাওয়া এটা মিজানের পাল্লা আমাদের আমলকে ভারী করে দেওয়ার অন্যতম একটি কারণ আল্লাহ আমাদের সকলকে এর প্রত্যেকটি আমলকে বাস্তবায়ন করার তফিক দান করবো আল্লাহ আমাদের কেমন ময়দানে হাসি মুখে জানলাতে যাওয়ার জন্য যা যা করা দরকার সে পথে চলার তোফিক দান করুন একেবারে সুসের মতো সোজা হয়ে চলার তোফিক দান করুন উত্তম আচরণ নসিব করুন ভালো মানুষ হওয়ার তোফিক নসিব করুন জেজাক মোল্লা ওয়াহুদ আওয়ানা আলমী